ইবনু উমর রদিয়াল হতে বর্ণিত নবী সাল্লাহ আলি সাল্লাম বলেছেন তোমাদের ঘরেও কিছু সালাত আদায় করবে এবং ঘরকে তোমরা কবর বানিয়ে নিও না